ইবনু উমর রদিল্লাহ তাল্লাহু আরও বলেন আমার বোন উমুল মুমিনিন হাফসা রদিল্লাহ তালাহ্না আমাকে হাদিস শুনিয়েছেন যে নবী সাল্লাহ সাল্লাম ফজর হবার পর সংক্ষিপ্ত দুরাকাত সালাত আদায় করতেন ইবনু উমার রদিল্লাহ তু বলেন এটি ছিল এমন একটি সময় যখন আমরা কেউ নবী সাল্লাহ আল্লাম এর খেদমতে হাজির হতাম না ইবনু আবু জিনাদ রহমতুল্লা আলহি বলেছেন মুসা ইবনু উকবাহ রদিল্লাহ তু নাফি নাফির রহমতুল্লাহ হতে ইশার পর তার পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন